আয়সার রদিল তালাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বৃষ্টি দেখলে বলতেন হেঁ আল্লাহ মুসলধারায় কল্যাণকর বৃষ্টি দাও কাসিম ইবনু ইয়াহিয়র রহমতুল্লা আলহী উবায়দুল্লাহর সূত্রে তার বর্ণনায় আবদুল্লাহ রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন এবং উকায়ল ও আউজাই রহমতুল্লা আলহী নাফি রহমতুল্লাহ আলহী হতে তা বর্ণনা করেছেন